জায়দ ইবনু আরক রাজি আহতালাহ বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লাম এ সময় সালাতের মধ্যে কথা বলতাম আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ জরকারি বিষয় কথা বলতো অবশেষে এই আয়াত নাজিল হল অর্থাৎ তোমরা তোমাদের সালাতসমূহের সংরক্ষণ করো ও নিয়মানুবর্তিতা রক্ষা করো বিশেষ করে মধ্যবর্তী আসর সালাতে আর তোমরা সালাতে আল্লাহর উদ্দেশ্যে একাগ্রচিত্ত হও সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো আটত্রিশ অতপর আমরা সালাতে নীরব থাকতে আদেশ প্রাপ্ত হলাম